গ্লোবাল ডিভাইড সংযুক্ত বিশ্বে বেড়ে ওঠা সহজলভ্য সকল উদ্ভাবনী প্রযুক্তির সাথে স্পষ্ট প্রতীয়মান যে ক্ষেত্রটির দিকে মনোযোগ দেওয়া প্রযোজন তা হল আমাদের স্কুলগুলির পরবর্তী প্রজন্মের ব্যক্তিরা যাদেরকে তথ্য যুগের অংশ বলা হয় গ্লোবাল কিডস ইউনিসেফ অফিস অফ রিসার্চ কর্তৃক দুই সালে পরিচালিত গ্লোবাল কিডস অনলাইন জাতীয় জরিপ থেকে প্রাপ্ত এগারোটি দেশের তথ্যের সারসংক্ষেপ নিচের প্রতিবেদনে প্রদান করা হল প্রতিবেদনে তুলে ধরা হয়েছে যে যেসব শিশুরা বেশি অনলাইন কার্যক্রমে অংশগ্রহণ করে তাদের ডিজিটাল দক্ষতা সেসব শিশুদের তুলনায় ভালো যারা কম কার্যক্রমে অংশগ্রহণ করে এর অর্থ হল যে অভিভাবকদের উচিত শিশুদের ইন্টারনেট ব্যবহারে বাধা না দিয়ে বরং তাদের নতুন নতুন রোমাঞ্চকর জিনিস আবিষ্কার করতে সাহায্য করার মাধ্যমে সুবিধা প্রদান করা যা তাদের শিক্ষা এবং ব্যক্তিগত উন্নয়নে সহায়ক হবে তবে ফলাফলগুলি এও দেখায় যে যেসব শিশুরা বেশি অনলাইন কার্যক্রমে অংশগ্রহণ করে তাদের ঝুঁকিও বেশি থাকে দুটি বিষয় বিবেচনা করা প্রয়োজন প্রতিকূলতা কমাতে আমাদের উচিত শিশুদের ডিজিটাল পরিবেশ অন্বেষণ করার সময় তাদের সহায়তা করার জন্য প্রস্তুত থাকা কারণ ঝুঁকির সাথে কিভাবে মানিয়ে চলতে হয় তা শেখাও বেডে ওঠার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং অভিভাবকদের দৈনন্দিন জীবনে ইন্টারনেটের সুবিধাগুলি বোঝার জন্য উপযুক্ত সরঞ্জাম এবং জ্ঞান দক্ষতা সহ সাশ্রয়ী মূল্যে ইন্টারনেটে প্রবেশাধিকার প্রদান করা সংযুক্ত বিশ্বে বেঁধে ওঠা প্যারাডাইম ইনিশিয়েটিভ দুই সালে তার প্রথম ডিজিটাল রাইটস ইন আফ্রিকা প্রতিবেদন প্রকাশ করে যাতে ডিজিটাল অধিকার লঙ্ঘন এবং ক্ষতিকর নীতি বা আইনগুলি তুলে ধরা হয় এবং আফ্রিকায় অনলাইনে মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করা যায় তারপর থেকে বার্ষিক প্রতিবেদনগুলি যা এখন লন্ডার নামে পরিচিত উদীয়মান এবং স্থায়ী ডিজিটাল অধিকারের সমস্যাগুলি সমাধানের জন্য গভীর বিশ্লেষণ এবং সুপারিশ প্রদান করে বিশ্ব যখন কোভিড উনিশ মহামারী থেকে সেরে উঠছে তখন ডিজিটাল জীবনে প্রবেশাধিকার ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে লন্ডার এই সংস্করণটি দুই সালে ডিজিটাল অধিকার এবং ইন্টারনেট স্বাধীনতাকে প্রভাবিত করে এমন ব্যাপক বিস্তৃত বিষয়গুলির উপর দৃষ্টি নিবদ্ধ করে এটি পর্যালোচনা পর্যালোচনাধীন চব্বিশটি দেশ জুড়ে সার্বজনীন পরিষেবা তহবিলের অস্তিত্ব এবং কার্যকারিতা মূল্যায়ন করে লন্ডার সুপারিশগুলি বেসরকারি খাত সুশীল সমাজ সরকার মিডিয়া এবং শিক্ষাবিদ সহ বিভিন্ন অংশীজনদের কভার করে এই সুপারিশগুলি বাস্তবায়ন এবং একসাথে কাজ করার মাধ্যমে অংশীজনরা আফ্রিকায় একটি শক্তিশালী এবং টেক্সি ডিজিটাল পরিবেশ তৈরি করতে পারে যেখানে প্রত্যেকে তাদের অধিকার অনলাইনে প্রযোগ করতে পারে সূত্র প্যারাডাইম ইনিশিয়েটিভ পনেরই জুলাই দুই তারিখে সঙ্গিহীত একটি ঐতিহাসিক দৃষ্টিভঙ্গির জন্য ডিপ্লো ফাউন্ডেশন কর্তৃক মারিলিয়া এর কি টেক্সি সক্ষমতা আফ্রিকা ইন্টারনেট ব্যবস্থাপনা দুই হাজার কুড়ি প্রতিবেদনটিও পর্যালোচনা করার মতো সংগ্রহের তারিখ পনেরো জুলাই দুই আদিবাসী ভূমিতে ইন্টারনেট পরিষেবার অবস্থা হল অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি আমেরিকান ইন্ডিয়ান পলিসি ইনস্টিটিউট কর্তৃক ব্রায়ন হাওয়ার্ড এবং ট্রাসি মরিস এর নেতৃত্বে পরিচালিত একটি উপজাতীয় প্রযুক্তি মূল্যায়ন যার মাধ্যমে উচ্চক্তির ইন্টারনেট পরিষেবাতে প্রবেশাধিকার এবং জাতির অর্থনীতি শিক্ষা স্বাস্থ্যসেবা এবং কর্মশক্তি উন্নয়নের উপর এর প্রভাব সম্পর্কে ধারণা পাওয়া যায় প্রতিবেদনে উপসংহারে বলা হয়েছে যে ইন্ডিয়ান কান্ট্রিতে ডিজিটাল বিভাজন যথাযথভাবে এবং পর্যাপ্তভাবে সমাধান করার জন্য টেলিযোগাযোগ পরিষেবা এবং অ্যাপ্লিকেশনগুলির একটি বিস্তৃত ইকোসিস্টেম প্রযোজন যদিও এই উপজাতীয় প্রযুক্তি ফলাফলগুলি উপজাতীয় সম্প্রদায়গুলির মধ্যে মোবাইল প্রযুক্তির উপরশক্তিশালী নির্ভরতা এবং ব্যবহারকে তুলে ধরে এবং জোর দেয় তবে এটি বোঝা গুরুত্বপূর্ণ যে সর্বব্যাপী এবং সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট পরিষেবা প্রদানের জন্য অবকাঠামো প্রযুক্তির প্রযোজন ভবিষ্যৎ হল স্থলভিত্তিক ফাইবার বা উচ্চক্ষমতার স্থির তার বিহীন সংযোগ যা ঘরে ঘরে পৌঁছে যাবে এবং সেই সাথে সাশ্রয়ী মূল্যে উচ্চোক্তির মোবাইল পরিষেবা প্রদান এই সমীক্ষার ডেটা স্পষ্টতি দেখায় যে মোবাইলকে ব্যাপকভাবে গ্রহণ করা হয়েছে শুধুমাত্র এই কারণে যে অন্য কোনো বিকল্প নেই ইন্ডিয়ান কান্ট্রি বর্তমানে উপলব্ধ একমাত্র বিকল্পের সাথে খাপ খাইয়ে নিয়েছে তবে মোবাইল কখনই হার্ডলাইন ইন্টারনেট পরিষেবার একমাত্র বিকল্প হতে পারে না কারণ এটি বাজারের চাহিদা এবং সাম্প্রদায়িক ক্ষমতার চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি করতে পারে না যেমন শিক্ষা স্বাস্থ্য সেবা এবং অর্থনৈতিক উন্নয়নের কার্যাবলীর জন্য প্রযোজনীয় চাহিদা যদিও যোগাযোগের জন্য জরুরি পরিষেবাগুলির জন্য এবং জীবনের সাধারণ উন্নতির জন্য আমাদের মোবাইল কভারেজ প্রযোজন এটিকে একমাত্র ইন্টারনেট সমাধান হিসাবে দেখা উচিত নয় এবং দেখা হয় না উপজাতীয় ভূমিগুলিতে অপ্রযোজনীয় সংযোগ সমর্থন করার জন্য যা প্রযোজন তা হল উদ্ভাবনী অর্থায়নের ব্যবস্থা যা বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করে অবকাঠামোতে বিনিয়োগ বৃদ্ধি করে কি আরও গভীরভাবে অধ্যজনের জন্য আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে উপজাতীয় ভূমিগুলিতে সংযোগ ই সুপারিশ করছি উপজাতীয় ব্রডব্যান্ড সংযোগ কর্মসূচি হল তিন বিলিয়ন ডলারের একটি কর্মসূচি যা মার্কিন যুক্তরাষ্ট্রের উপজাতীয় সরকারগুলিকে উপজাতীয় ভূমিগুলিতে ব্রডব্যান্ড স্থাপনের জন্য এবং সেই সাথে টেলিহেলথ দূরত্ব দূরত্বশিক্ষা ব্রডব্যান্ডের সামর্থ্য এবং ডিজিটাল অন্তর্ভুক্তির জন্য ব্যবহার করার জন্য নির্দেশিত প্রেসিডেন্ট বাইডেন দুই আমেরিকার প্রত্যেককে সাশ্রয়ী মূল্যে নির্ভরযোগ্য উচ্চক্তির ইন্টারনেটের সাথে সংযুক্ত করতে চান দ্বিদীয় অবকাথামো আইন সেই লক্ষ্য অর্জনের সহায়তা করার জন্য ৬৫ বিলিয়ন ডলার তহবিল সরবরাহ করে এই তহবিলগুলি বিদ্যমান প্রোগ্রামগুলিতে যোগ করে এবং সমর্থন করে যা ইন্টারনেটের প্রবেশাধিকার এবং ব্যবহারকে প্রসারিত করে চারটি সংস্থা এই ঐতিহাসিক প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে ন্যাশনাল টেলিকমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন ফেডারেল কমিউনিকেশনস কমিশন ডিপার্টমেন্ট অফ ট্রেজারি এবং মার্কিন কৃষি বিভাগ আরও বিস্তারিত জানতে দেখুন